আবু হুরাই রাহ হতে বর্ণিত নাবিজ আল্লাহ আলাইসাল্লাম বলেন আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিব্রাইল আল্লাহ সাল্লামকে ডেকে বলেন নিশ্চয়ই আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন কাজেই তুমিও তাকে ভালোবাসো তখন জিব্রাইল আলা সাল্লামও তাকে ভালোবাসেন এবং জিব্রাইল আলাহ সাল্লাম আকাশের অধিবাসীদের মধ্যে ঘোষণা করে দেন যে আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন কাজেই তোমরা তাকে ভালোবাসো তখন আকাশের অধিবাসী তাকে ভালোবাসতে থাকে অতঃপর পৃথিবীতেও তাকে সম্মানিত করার ব্যবস্থা করে দেওয়া হয়